Stevie Network, the solution for humanity. Assalamualaikum warahmatullahi wabarakatuh Alhamdulillahi wachda Wa salatu wa salamu ala Mala nabiya ba'da A'uzu billahi binash shaytanir rajim Fa'lam annahu la ilaha illallah Wa staghfir li dhambik Anabhi hurayrata r.a. anha قال قال رسول الله صلى الله عليه وسلم Ya ayyuhal ladhina রাসুলের উপর সাল্ল আলাইহাল্লাম আমরা আল্লাহর প্রতি ভরসা আল্লাহর ভয় ভীতি দয়া ও ক্ষমা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আল্লাহর ক্ষমা মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলে মানুষকে আল্লাহ ক্ষমা করবেন এটাই আল্লাহর বৈশিষ্ট্য এই জন্যই আল্লাহ তালা বলছেন যে তুমি এই জ্ঞান অর্জন করো যে লাহ ইহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানুষকে আগে জানতে হবে এটা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই সমস্ত মাহবুদকে নাকচ করতে হবে আগে মানুষকে শিব থেকে মুক্ত হতে হবে এই জ্ঞান মানুষকে অর্জন করতে হবে এরপরে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাই আল্লাহ বলছেন এরপরে তুমি তোমার পাপের ক্ষমা চাও যখন তুমি জেনে নিবা যে আল্লাহ মানুষকে ক্ষমা করতে পারেন আল্লাহ মানুষকে শাস্তি দিতে পারেন এটা যখন তোমার জানা হয়ে যাবে তখন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এই জন্যই তো বলেন আল্লাহর নবী বললেন যে মানুষ প্রতিপালক আমি পাপ করেছি ফাগ ফের তুমি পাপ ক্ষমা করো যখন এরকম কথা কোনো মানুষ বলে তখন আল্লাহ তালা বলেন আলেমা আব্দি আমার দাস কি জানে আল্লাহ রাব্বান তার জন্য এক প্রতিপালক রয়েছে ক্ষমা করতে পারেন এটা কি যদি জেনে শুনে বলে কাত গাফার তোলে আবদি আমি আমার দাসকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম আল্লাহর নবী বলছেন সুম্মা মাকা আল্লাহ তারপরে এই অপরাধী থেকে গেল দুনিয়াতে দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায়, ফা জাম্বান আবার কোনো পাপ করে বসলাম পাপ করার পরে বলল। প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বলেন আ আব্দি আমার দাস কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি মাফ করতে পারেন যদি জেনে শুনে আমার কাছে ক্ষমা চায় তাহলে কাদ গাফার লাহু আমি তাকে মাফ করে দিলাম আমার দাস কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এই বিষয়ে কি তার জ্ঞান আছে সে কি জেনে শুনে বলছে जो जुनेफरत ले दीम नारी पुरुष क्षम चाय क्षमा कर घटते ही था जो आल्लाश्स शक्ति पूर्ण धारणा रेखे आल्लाह दयाहमत के विश्वसम चमा हो इनशाला এ কারণেই আল্লাহতলা বলছেন যে আগে এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতো কোনো মাবুদ নেই এরপরে আল্লাহর কাছে ক্ষমা যাও মোসা আলা হাঁটছিলেন দুইজন মানুষ আপোসে মারামারি করছিল তখন মোসা আলাহিসাল্লাম একজনের দোষ মনে করে এক থাপ্পড় দিয়ে তাকে মেরে ফেলেছিলেন তিনি বুঝলেন যে এটা আমার ভুল হয়েছে তখন থেকে তিনি বলতে লাগলেন রব্বি এর পরেও তিনি বিচারের কাঠগড়াতে নিশ্চিত নন যে আমার পাপ ক্ষমা হয়েছে কিনা অবশ্যই ক্ষমা হয়েছে এরপরেও তিনি নিশ্চিত নন আমরা যখন সবাই উপস্থিত হব তখন তিনি বলবেন যে না আমি তোমাদের জন্য এখানে কিছু বলতে পারছি না কিছু করতে পারছি না আমার যে কি হয় আমার প্রতি রাগ রাগ এমন পূর্বেও প্রতিদিন করেননি পরেও কোনো দিন করবেন নাপসি আমার কি হয় তা আমি নিজেই বুঝি আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না ঠিক অনুরূপ ঘটনাটা ঘটেছে আদম আলা আল্লাহ আল্লাহতালা বললেন যে গাছের নিকটে যায় না এই ফল খেয়ে না আপনি ফল খান বারবার বলতে বলতে এক পর্যায়ে আদম আলাই ফল খেয়ে ফেললেন দুইজনই যখন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন এটা তো অন্যায় করলে আমার আদেশকে উপেক্ষা করলে তখন দুইজন মিলেই বলতে থাকলেন দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো মরা পর্যন্ত এ দোয়া তিনি পড়তে থাকলেন এরপরেও তিনি বিচারের কাঠগড়াতে নিশ্চিত নন আমরা যখন সবাই মিলে যাব, গিয়ে বলবো আমরা বড় বিপদে আপনি বড় সম্মানী মানুষ আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন নিজ হাতে সৃষ্টি করেছেন ফেরস্তা দিয়ে সিজদা করিয়েছেন আপনি কি আমাদের জন্য এখানে একটু উপকার করতে পারেন তখন আদম আলাইসলাম বলবেন আমি এখানে তোমাদের উপকার করতে সক্ষম নই আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন যে রাগ পূর্বেও করেননি পরেও করবেন না তিনি আমাকে ফল খেতে নিষেধ করেছিলেন আমি তা খেয়ে ফেলেছি এই কথা তিনি স্মরণ করবেন নিজেকে দুর্বল মনে করবেন অবশ্যই ক্ষমা হয়েছে কিন্তু বিচারের কাঠগড়াতে নিশ্চিত হচ্ছেন না ওই কর্মের কারণে আমি আপনাকে বলতে চাচ্ছি এখানে যে আমি অন্যায় করেছি একবার বললাম আস্তাক ফিরলো অতবেলায় ক্ষমা হয়ে গেল বিষয়টি এমন নয় নিজের অপরাধের জন্য আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ ক্ষমা করবেন এ আশা করে মরা পর্যন্ত তার কাছে ক্ষমা চাইতে থাকতে হবে বলতে হবে আল্লাহ ভুল হয়েছে তুমি মাফ করো যেমন ভাবে রসুল সাল্লাসাল্লাম বলছেন নাস হে মানুষ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা আল্লাহর কাছে ফিরে যাও তো করো আমি নিজে প্রতিদিন একশো বারের অধিক আস্তাক্লাহ তু বিলাইহে বলি সম্মানিত দর্শক মন্ডলী ক্ষমা চাওয়ার জগতে তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও তার নিকটে তোবা করো আমি নিজে একদিনে একশো বারের অধিক আস্তাকুরুল্লাহ বি আমরা যখন সালাম ফিরি সলাদ থেকে তখন আমরা বলি আস্তাক ভেরুল্লাহ আস্তাকুল্লাহ আস্তাক ভুল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো এই বাক্যটি আমাদেরকে যখন তখন বলাতে অভ্যাসই হতে হবে অবশ্য আবহাওয়ার রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহ নবী বলেছেন যে যে ব্যক্তি বলবে আস্তাক ভেরুল্লাহ আল্লাহ ये्यक्त जो मानस दुआ पड़ते समस्त पापे क्षमा अर्थात पप जदि प्रचुरथ प्रचुर है तबु अल्लाह तला पाप के क्षमा दीबें एक नबी बीखने एक মানুষ বানানো দোয়া বলা থেকে বেঁচে থাকবো বই পুস্তকে আইসার রসুল সাল আলহ্লাম বলেছেন কোন মানুষ যখন পাপ করে অতবর তার পাপকে নিজে স্বীকার করে স্বীকার করে আল্লাহর কাছে তুমি আমাকে মাপ করো অনুশোচনা নিয়ে আর কোনো দিন পাপ করবো না এই বলে স্বীকারোক্তি দিয়ে যদি এই কথা বলে ইনশাল আল্লাহ তার পাপকে ক্ষমা করবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য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 जानून के महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सकाल सात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 should be to spread the mission of Allah's To implement the convincing Islamic-com-educational formula to excel in your career, dekun Career Guidance, Paraburti Anushtan, Peace TV, Banglai. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম রসুল মানুষ যখন পাপ কে সে নিজে স্বীকার করে স্বীকার করে আল্লাহর কাছে তোবা করে তাহলে আল্লাহ তালা তার তোবা কবুল করবেন তাকে ক্ষমা করে দিবেন অনুতপ্ত সহকারে বলতে হবে আল্লাহ আমার ভুল হয়েছে নিয়ে আর পাপ এই আল্লাহ তার করেন। যাতে করে রাতের পাপিরা তার কাছে ক্ষমা চায় আল্লাহ তারা হাত করার জন্য কিন্তু ক্ষমা চায় কে মানুষ যে ক্ষমা চায় না মানুষ ক্ষমা চাওয়া বুঝে না আবু হরিয়াল বলেন রাসুল সাল্ল আলাম বলেছেন ডাকে আমি তার ডাকে সাড়া দিবস কে আমার কাছে চাই যে যা চাইবে আমি তাকে তাই প্রদান করব। আগের হাদিসে আমরা বুঝলাম যে আল্লাহ দিনে হাত প্রশস্ত করেন রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য আর রাতে হাত প্রশস্ত করেন দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য আর এখানে আল্লাহ তালা বিশেষ ক্ষমা করার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রথম আকাশে নেমে এসে তিনিাকে আমি তার ডাকে সাড়া দিব আল্লাহ তালা বলছেন উধুনিয়াস তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আমি তোমাদের নিকটেই রয়েছি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিবাহ আল্লাহ যে কত দয়াবান এটা মানুষ বুঝতে চায় না যদি যেভাবে আল্লাহ ক্ষমা করতে চাচ্ছেন আবু হরজি আল্লাহ বলেন রাসুল সাল আলিহাল্লাম বলেছেন কাল আল্লাহ আল্লাহ বলেন যদি আমার কাছে ক্ষমা করে দিব এতে আমার কোনো পরোয়া নেই তুমি আমার উপরে আশা বাদী যে আমি তোমাকে ক্ষমা করব। এই আশা ব্যক্ত করে যখন তুমি আমার কাছে ক্ষমা চাও তখন আমি ক্ষমা করব। তুমি আমাকে ওইরকম আশা করে ক্ষমা চাও আল্লাহ বলেন পৌঁছে গেছে এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমার সব পাপ ক্ষমা করে দেবো এতে আমার কোন পার আল্লাহ তালা বলেন এই পরিমানের মধ্যেকার ফাঁকা পরিমাণ পাপ নিয়ে যদি তুমি বেচারের কাঠ উপস্থিত হও আর যদি তোমার কোনো সেরেক পাপ না থাকে সেরেকি পাপ যদি না থাকে আমি আল্লাহ তোমার সব পাপকে ক্ষমা করে দেবো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি আমাদেরকে থেকে বাঁচিয়ে রাখ আমরা বিভিন্ন বিভিন্ন বিষয়ে স্থানে আলোচনা করেছি সেখান থেকে আমরা জেনে নিতে বলবো এতটুক যে ছবি মূর্তিকে মূল্যায়ন করলে সেরেক হয় কবরকে মূল্যায়ন করলে সেরেক হয় হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে সেরে খাই কোনো দিবসকে মূল্যায়ন করলে সেরেখ হয় গণকের কাছে কিছু গিয়ে চাইলে সেরে খাই কবরে যে ব্যক্তি পড়ে আছে তার নিকটে মাথা নত করলে সেরে খাই তার কাছে কিছু চাইলে সেরেখ হয় তাবিজ ঝুলালে সেরেখ হয় মাদুলি গায়ে হাতে মাজাই ঝুলালে সেরেখ হয় অষ্টাধাতুর আংটি হাতে যদি কেউ দেয় অসুখ ভালো হবে বলে তাহলে সেরেক হবে বালা যদি হাতে ব্যবহার করে তাহলে সেরেক হবে কেউ যদি মায়ের কসম করে আল্লাহ ছাড়া তাহলে সেরেক হবে কেউ দুই ছেলের মাথায় হাত রেখে কসম করে তাহলে সেরেক হবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে সেরেক হবে এদেশের মাটিতে অনেক সেরেকের পথ পন্থা রয়েছে আল্লাহ বিচারের মাঠে বলবেন আদম সন্তান তুমি যদি আমার কাছে উপস্থিত হও আর যদি তোমার কোনো সেরেকি পাপ না থাকে আমি আল্লাহ তোমার যত পাপ রয়েছে সব পাপকে ক্ষমা করে দেব বলেন তো আল্লাহর কত দয়া আল্লাহর কত রহমত আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষা মান রয়েছেন আল্লাহ ওই ব্যক্তির তোবাতে বেশি খুশি হন তোমাদের মধ্যেকার সেই ব্যক্তির চেয়ে আল্লাহতালা বেশি খুশি হন যেই ব্যক্তি রয়েছে একটা ফাঁকা মাঠে একটা ফাঁকা মাঠে ফাঁকা মাঠে রয়েছে আর তার আয়ে হা তারপর সে তার সরির ব্যাপারে নিরাশা হয়ে যায় সে মনে করে যে সহি পাওয়া যাবে না এবং বাঁচারও কোনো পথ নেই ফা তা সাজারাতান এটা মনে করে সে একটা গাছের নিকটে আসলো তার সরি থেকে গেছে। সে সে সরি পাবে না এই অবস্থায় ঈদ হওয়া হঠাৎ তার পাশে ওই অবস্থায় ছিল সরি চলে এসেছে তাই শরীর তার খাদ্য রয়েছে তার মালামাল সবকিছু রয়েছে আখা যা খেতামা চট করে তার লাগামটা ধরে নিয়েছে লাগানটা ধরে নিয়ে বলছে খুশিতে আল্লাহ তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপাল সুহান আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা মানুষকে বুঝাতে পারছি না আল্লাহর কাছে কত ক্ষমা রয়েছে কত দয়া রয়েছে মানুষ তোবা করলে আল্লাহ মানুষের উপরে কত খুশি মানুষ যদি আল্লাহর কাছে তোবা করে তাহলে এই লোকটা তার আরোহী পেয়ে খুশি হয়েছে খুশিটিকে আমরা বুঝতে পেরেছি এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে খুশি হয়ে বাক্য উল্টে দিয়েছে বাক্যে বলতে হতো যে আমি তোমার দাস আর তুমি আমার প্রতিপালক এই কথা বলতে হতো কিন্তু বলছেন যে তখন আল্লাহ তালা তার উপরে এরকমই খুশি হন এই লোকটা আরোহী পেয়ে সরি যত খুশি হয়ে মানুষ যখন বলে আল্লাহের সমস্ত যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গিয়ে থাকে তবু আল্লাহ তাকে ক্ষমা করে দেন ওর যদি পাপ হয় একবারে সাগরের ফেনা তবু আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন আল্লাহতালা তার কোনো পাপই রাখেন না এত খুশি হন যে খুশি আমরা মানুষকে বুঝাতে সক্ষম নই আমরা যদি মানুষকে সুন্দরভাবে ভাবে এই আলোচনা গুলি বুঝাতে পারতাম তাহলে মানুষ সময়ে সময়ে আল্লাহর কাছে বলতো আস্তাকলে আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আল্লাহর ক্ষমা দেখছিলাম আল্লাহ মানুষের প্রতি কেমন ক্ষমা করেন আমরা যদি এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই নিশ্চিত আমরা ক্ষমা পাবো এবং আল্লাহ আল্লাহতালা আমাদের উপরে এই লোকের চেয়ে বেশি খুশি হবেন আল্লাহ তুমি আমাদের এই মনের প্রত্যাশা কবুল করো আমাদেরকে তৌবা করার তৌফিক দান করো তোমার নিকটে ক্ষমা চাওয়ার তৌফিক দান করো আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক আইبن জিবি বন্ডো এল ও ওয়াই ডি 3096 3401 0241 92 শর্ট কোড 300083 সোয়েব বিআইসি কোড আইবিও বিজেবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@pstv.tv পিস্টভি মানবতার সমাধান কোথা থেকে কার মাধ্যমে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 যেভাবেই হতো স্বয়ং নেই দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হক কত অটল থাকবে সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে দেবে कैम छो रसुल्ला जीव जंतर शेख हाशिमी देख इी अःिकार समूह कल सन्द्याचारोटाय बांगे पीस टी